أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدهاتها وكل محدهة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইখলাস যে সোরাটি আপনাদের সামনে পেশ করলাম তার ফদৈল আর তার তফসিল আপনাদের সামনে পেশ করা হবে ফ پہ کچھ آسے نج پکا پر قرآن سنیہ جی کچھ اللہ সুরায় ই সংক্ষিপ্ত সুরা ছোট সুরা কোরআনে করিমের সকলে এটা জানে বাল্য হলে আমরা পড়েছি আর এখনো পড়ি অনেক ফজিলত আর মর্যাদা তার আমরা জানি অনেকটা জানলেও যত জানি তত হবে কম জানার শেষ নাই তাই স্মরণ করিয়ে দিতে হয় শুধু বড়দর্শ হলে হয় না ছোট দর্শের প্রয়োজন এজন্য জন্য হতিব হতবা যারা রয়েছেন বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করবেন কিন্তু উজু গুসুরের তরিকা বলবেন না এটা হয় না এজন্য আমি দেখেছি শেখ মুহাম্মদ সালমান বর্তমান হতিব জামিয়া ইবন রহমতুল্লাহ আলী সুন্দর ফুটবা প্রদান করেন কখনো হুজুর তরীকে কখনো নমাজ কখনো হাজ কখনো জকাত কখনো সিয়াম পর্দার বিধান বিভিন্ন রকমের সুন্দরভাবে তিনি পেশ করেন সংক্ষিপ্ত فسمع رجلا يقرأ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد فقال رسول الله صلى الله عليه وسلم ما وجبت فسالتهم ماذا يا رسول الله فقال الجنه سبحان الله اواه مالك ولله وحده الترمذي قال الالباني صحيح আমি আল্লাহ রসুন ছিলাম তার সাথে আল্লাহ রসুন বললেন অর্থ তো আজিব হয়ে গেছে আমি তাকে প্রশ্ন করলাম হে আল্লাহ রসুল কি তিনি বললেন জাননা তো হয়ে গেছে যখন কুলহু আল্লাহ পড়তেন অর্থ বুঝে পড়তেন না অর্থ না বুঝে পড়তেন তাহলে অর্থ বুঝে পড়তে হবে বুঝা গেল কিন্তু কেউ যদি আমি না। বাবার তো বুঝলাম ইনশা হয়ে যাবে আল্লাহর একত্রবাদ বুঝে পড়ে তাহলে আশা করি ইনশা আল্লাহ কিন্তু এই আয়াত এর ফদিরত বা এই সোরার ফদিরত মর্যাদা বেশি আল্লাহর একত্রবাদের পরিচয় যেসব আয়াতে তুলে ধরা হয়েছে ওগুলির মর্যাদা বেশি যেমন এই সুরা কুলমু আল্লাহ ওয়াহাদ جمعون آية الكرسي جمعون سورة الفاتحة مرجعون بيشكنا جمعون تبارك الذي بيده الملك جمعون قل أعوذ برب الفلق جمعون قل أعوذ برب الناس سبحان الله جمعون سورة البينة لم يكن الذين كفروا من أهل الكتاب وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفان مرجدا بےحد اللہ گلے এরপরে আবু হত্রিক আরেকটি রেওয়াজ তিনি বলেন আল্লাহ রসুন আলী বললেন ও শুধু অর্থাৎ তোমরা জড় হো এততৃত হো এ দ্বারা বুঝা গেল দর্শে লোকজন একসাথে মিলে বসবেন না আল্লাগে আলাদা বসবেন কারণ নবী বলছেন ও শুধু আর এই একসাথে মিলে বেশ কেউ এদিকে মহরুম থাকতে পারেন তাই একসাথে মিলেবেসো বসল আচ্ছা আমরা যখন সলাত পড়ি সলাতের কাতারে ফাঁকরে কে আপনার দাঁড়ান না ফাঁক বন্ধ করে দাঁড়ান এটা ওয়াজিবিনা শুননত ওয়া কি শুন ওয়াজিব ওইরকম শুধু জড়ো হয়ে আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ পড়ে শোনাবো তখন যে জড় হওয়ার সে জড় হলো বুঝলেন সবাই তো সমান হয় না মনোযোগ সহকারে বসলো তারপরে আল্লাহ রসুন সাল্লাম বেরিয়ে এসে তাদেরকে পরে শোনালেন এই সব আপনারা জানেন তো একবার পরেন দেখি আপনারা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারলাম তো অনেক হয়নি শুদ্ধ হয়েছে যারা এমনি বস মতো দাঁড়া গেছে যায়নি বেশিরভাগ শুদ্ধ হয়েছে কোনো শুদ্ধ নেই যারা এখানে আশপাশে আছেন আলিম যদি থাকেন হাফেজ পড়া শুনছেন আছে আচ্ছা কি বলেন কিনা গুলিতে গ্রহণ করে কোরআন শুদ্ধ করার চেষ্টা করবেন অথবা হালকায় আসতে পারলেন না যদি আপনার কাছে রুমমেট কেউ থাকে ভালো কোরআন পড়তে জানে তার কাছে কোরআন পড়বেন লজ্জা কি কি সুবাহ আমি হিসাব করে দেখলাম তার কথা ঠিকই আছে কারণ কি আল্লাহ রসুন সাল ইসলাম বলেছেন যদি কেউ কোরআন থেকে একটি অক্ষর পাঠ করে তাহলে এই একটির বদলে আল্লাপাক তাকে এক নেকি দিবেন আর নেকি হবে দশ নেকি করে তাহলে আমি তাকে দশ গুণ দিই তাহলে দশকে দশের সাথে মিলালে কত হচ্ছে আমি করে দেখলাম কথা ঠিকই আছে অনেক মানে ওই বক্তব্য তার ছোটবেলা শুনেছিলাম এখন আমার কাছে স্পষ্ট হচ্ছে এটা ঠিকই কারণ ওই যে দশ দশ করেন তাহলে একটি রেওয়ায় আছে যদি কারো জন্য একটি নেকি লেখা হয় এর বদলে তার জন্য জন্নত ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাই আমরা সকলে رسلام صحاب ہوا جڑلہ تو اللہ, رسول صلی اللہ علیہ وسلم کے পরে শোনালেন কুন হু আল্লাহ আহাতামের খবর যেখানে আছে ওইটা হচ্ছে তার ঘর নদীমান ঘর তাহলে মসজিদ কোথায় আর ঘর কোথায় মা আশার উদ্দান ঘর আর নবীর মা আয়সার উদ্দানের মর্যাদা অনেক আল্লাহ এর মধ্যে থেকে একটা হচ্ছে মা আশা আনহার ঘরে আল্লাহ রসুন সোল্লা মৃত্যু হয়েছে আর ওই দিন মৃত্যু হয়েছে বা ওই রাত্রে মৃত্যু হয়েছে ওই দিন মৃত্যু হয়েছে যেদিনে মা আয়সার পালা ছিল আর যে সময় মারা গেছেন ওই সময় আল্লাহ রসুন সোল্লা মা আয়েসার কুলে টেক লাগিয়েছিলেন সুবহান আর মারা যাওয়ার পূর্বে আল্লাহ রসুন সোল্লাহি ওসল্লামের মুখ মুবারকে তার কাছে ছিল একটা মিসওয়াক ওয়াক নিম সাল্লাম মিস ওয়াক এর ছিলেন তখন মা আয়েশা মনে করলেন আল্লাহ রসুন সাল্লাম মিস করতে চেয়েছেন তাই তিনি এর একটা অংশ ভেঙ্গে ওইটাকে দাঁত দিয়ে কামড়িয়ে নরম করে মোহাম্মদ রসুল্লাহাম কিলেন আর মুহদ রসুল্লাহ করলেন কি বললেন কিন্তু এখানে আমি বলার উদ্দেশ্য না তাই বলি তো মুহাম্মদ রসুল ধরে গেলেন এই জোড়ার পরেই তারা মনে করলেন তাইলে তো আল্লাহ রসুন সোল্লা ইসলাম বললেন আমি তোমাদেরকে এক তৃতীয় দশ পাড়া পরে শোনাবটা এবারে হয়তো আল্লাহ রসুন ইসলামের কাছে কোন বিশেষ ওহিয়া এসছে যার ফলে তিনি ঘরে চলে গেছেন তারপরে আল্লাহ রসুন সোল্ল ইসলাম আসলেন বেরিয়ে এসে বললেন আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে এক তৃতীয়াংশ কোরআন পড়ে শুনাবো তোমরা বুঝতে পারো নি এই সুরাই হচ্ছে কোরআনে করিমের এক তৃতীয়াংশের সমান আমরা তো বুঝি অনেক মুসলমান এই জায়গায় বাইরে যাওয়ার প্রয়োজন নেই রিয়াতে যাওয়ার প্রয়োজন নেই জোয়া খেলে সময় নষ্ট করে তাস খেলে সময় নষ্ট করে গান বাদ্যযন্ত্র হা দা ফিল্ম আর কি দেহে সময় নষ্ট করে অযথা বাজারে হাটে ঘাটে আড্ডা দিয়ে সময় নষ্ট করে মানুষের গিবত আর গিল্লা শিখবা করে সময় নষ্ট করে সময় নষ্ট করে যদি বলা হয় আসুন একটু কোরআন শিখি বলে সময় নাই ঠিক না বলেন তো আল্লাহর কালাম শিখতে সময় নাই বাইরে এমনিই বসে আছি বেকার সামনে এতে সময় আছে ফাইলে আলাপ করবে ও হেতুক আলাপ কোনো কি যে আলাপ করে কি যে সময় নষ্ট করে কুল্লাহ যদি পড়েন মসজিদে এসে যদি দুটি আয়াত পড়েন আল্লাহ রসুন বলেছেন সহিমের হাদিস কেউ যদি মসজিদে গিয়ে দুটি আয়াত পাঠ করে তাহলে এ দুটি আয়াত তার জন্য মহামূল্যবান দুটি উট লাভ করার থেকে উত্তম বর্তমান জমানায় এখন এখন উটের দাম অনেক বেশি সাধারণ উঠ পাঁচ হাজার ছয় এরকম তাই না হাসির দাম কত আবার কোনো কোনো উট রয়েছে লক্ষ লক্ষ রিয়াল এক দুই না এই মসজিদের মহাদ্দ তার কাছে দুটি উঠছিল কয়েক বছর মনে হয় দেড় দুই বছর আগে তিনি বলেছেন আমাকে একটা উঠের দাম হয়েছে বারো লক্ষ কোরিয়াল আর আরেকটা উঠের দাম হয়েছে এগারো লক্ষ এগারো লক্ষ করিয়াল সে আমাকে মিথ্যা বলার তার কি প্রয়োজন বলেন তো মিথ্যা বলার কি আছে জিজ্ঞেস করেন তাকে গিয়ে সত্য বলো না মিথ্যা আমার বিশ্বাসে সত্য বলেছি কারোটা অন্য কাছে বেবর হয় আল্লাহ রসুন ইসলাম বলেছেন মসজিদে গিয়ে দুটি আয়াত পাঠ করা দুটি উট পাওয়া থেকে উত্তম। যদি তিনটি মূল্যবানো কত আয়াত সুবাহ আল্লাহ তাহলে কালকে আমাদের দিন তুমি কত কিছু পাবে আমরা তো বলি আমরা মুসলমান বিশ্বাস করি আল্লাহর রসুন সোল্ল ইসলাম যা বলেছেন তার উপর কিন্তু বাস্তবতা তো পাওয়া যাচ্ছে না বলে বিশ্বাস করি কিন্তু বাস্তবতা পাওয়া যাচ্ছে তরুপ তাই আমরা যা শুনি আমল করার চেষ্টা করি আর ইলিম ছড়িয়ে দিই সর্বত্র আপনি হয়তো আমল করলেন না ইলিম ছড়ালেন ইলিম প্রচার করলেন আপনি ইলিম প্রচার করেছেন আরেকজন শুনেছে আরেকজন হয়তো সে আমল করতে পারে এজন্য কখনো কখনো এখনো এরকম দেখতে পাই কোনো কোনো মানুষ আমাদের এই দর্শে আসে না আরেকজনকে বলেছে ও এসেছে ও এসে উপকৃত হয়েছে কিন্তু সে কখনো আসে না এরকম আছে কিনা আমাকে কয়েকজন বলেছে। আচ্ছা আরেকটা হাদিস বলেন আল্লাহ রসুন ইসলাম বলেছেন তোমাদের একজন কি কোন একটি রাত্রে এক তৃতীয়াংশ কোরআন করতে অপারগ হবে ওকেইসান কোরআন কারণ দশ বেড়া পড়তে তো সম্ভব না ওই জন্য দশটি বেড়া হাফিজুল কোরআন হলেও যারা শুধু ওই কাজে লেগে থাকে ওরা তাহলে কোরআনের এক তৃতীয়াংশ পর্বে কিরকম আল্লাহ রসুন বললেন কুলহু আল্লাহ আহাদ তা কোরআন কুলহু আল্লাহ আহাদ হচ্ছে এই সুরার এটা বলেছেন আরেকবার এরকম বলেছেন তাই আমরা যে ধর্ষে বারবার বলি একটা কথা এটা কিন্তু কোরআন বিরুদ্ধে রব্বুল আলমিন কোরআনে করিমে মুসার ইহ ইসলামের ঘটনা একবার উল্লেখ করেছেন না অনেকবার কেন যাব। দর্শে আসলে যে দর্শ পেশ করা হয় সে তোমার থেকে কমও জ্ঞান রাখতে পারে এটা অসম্ভব কিছু না কিন্তু এই দর্শের ফজিলত রয়েছে অনেক বেশি আচ্ছা বলেন ফেরেস্তাগণ যখন ঘেরাও করে বসেন যেভাবে হাদিস এসছে তাহলে বোঝা গেল যেভাবে ফেরেস্তাগন ঘেরাও করে বসেন তারাও তো এরকম জড়ো হয়ে বসেন তারা একজনকে বলেন হেলু হালুমা হা যাতে তোমাদের পৌজন তোমরা পূরণ করতে পারবে এখানে চড়ে এসো একজন একজনকে ডাকেন চতুর্দিকে ঘে করে বসেন আর একজনের উপর আরেকজন করে এরকম করে বসেন এমন কি আকাশ পর্যন্ত তাদের লাইন পৌঁছে যায় সুবাহ এটা আমার কথা নয় আল্লাহ রসুন ফরমান মজরিস শেষ হয়ে যায় রবীন্দিন বলেন আমার বন্দাদেরকে আমি মাফ করে দিলাম উশিদ হুকুম আমি তোমাদের বসে গেছে কিছু মানুষ এরকম আছে কিনা আলহামদুল্লাহ ওই বাজারের জন্য এসেছে দেখলো উপরে সেন্টারের দর্শ বল আলহামদুলিল্লাহ আর কেউ কেউ হয়তো মনে করতে পারে না দুইটার দিকে তারা খাবার বলেন আমার সব বন্দা এমন বন্দা এদের সাথে যারা বসবে ওদেরকে আমি আমার রহমত থেকে বঞ্চিত করতে পারবো না কেউ যদি আসেন একদিন এসে গেল দুইটার পরে খাবার ও তো এমনি ওখানে সব জায়গায় তো আর শব্দ খাবার হয় না আসলে একটু বসে গেল একটু দিকে কি বলে পরে চলে গেছে যদি হাজির তাহলে আরও প্রতিরোধ পাবে আর এমনি কিন্তু এমনি আসে তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল যদি মুসলমান হয় তাহলে রব্বল আলমিন একেও মাফ করে দেবেন হ্যাঁ তাহলে এটা প্রচার করা জরুরি কিনা প্রচার করবেন আপনি এমনি বসে থাকবেন না বলেন শুধু আমি যাবো আর কেউ কিছু নেবো না হয়তো আপনি আরো মানুষ আছে আরো চার পাঁচজন ও তো ওর জ্ঞান বেড়ে যাবে ও স্বর্ণশক্তি বেশি আমি কায়দা পড়তে পারছি না ওই হিসেবে মশালা পড়ে দিচ্ছে আমি কোরআন পড়তে পাচ্ছি না ওই এসে পড়ে ওকে আর বলে না যাইজ না না বাংলা এক ব্যক্তি আরেকজনকে শুনলেন আর সকাল হলো রসুন সাল ইসলামের কাছে ওই ব্যাপারটি নবী করিম সালামের কাছে পেশ করলেন আর তিনি যেমন এটা একটা হালকা সুরা পড়ছে এটাকে কম মনে করছেন কি ওইটা বারবার বলছে এরকম আছে কিছু মানুষ বলে ও আর বেশ কিছু জানে না শুধু কুলু মাল্লা জানে অথচ তার কাছে এই সুরাগুলি ভালো এই জন্য মানুষ বা ওই সুরে শেষ আয়াতগুলি কোথাও বললাম আল্লাহ নিয়মিত ওইগুলোই পড়ে সব সমান হয় না কিছু মানুষ হয়তো তার কাছে এই আয়াত অর্থ ভালো বললেন যার হাতে আমার জান কুসুম খেয়ে বলছি এই সোরা তৃতীয়াংশে আর কি আছে। আল্লাহ রসুন আজিজুল হকিম ওই আয়াত শুধু স্বাদ পড়ছে নাহ আহা কর্তৃক বর্ণিত এই রেবাজ আল্লাহ রসুন সাল্লাই একটি স্বর্ণ পাঠালেন পাঠালেন আর তাদের জন্য একজন আমির নিয়োগ করলেন আর এইটি হচ্ছে সন্ন্যাহ বরং ওয়াজিব যদি কেউ শহরে যায় কয়েকজন তাহলে কয়েকজনের মধ্যে একজন হবে আমির আমির সবাই হবে না যদি অর্থাৎ যাত্রী আর কি যাত্রী আরেক যাত্রী শৈতান দুইজন আর তিনজন যদি যায় তাহলে এরা হচ্ছে কাফেলা বলেছেন আল্লাহ রসুল্লাহ ইসলাম যদি তোমাদের তিনজন সফর করে তাহলে তারা জন্য একজনকে আমির বানায় এবারে যদি যায়। জনের বাস একজন আমির হবে কিনা বলেন তো বুঝলেন কিছু মানুষ মানতে চায় না ওই সেন্টারে আসে আসে সবই তবু মানে না আমির কিছু মানে না দর্শে এসে যদি কিছু না শিখো তাহলে কোন জায়গায় শিখবে শুধু শোনার জন্য আমিরের আনুগত্য করা ওয়াজিব সফর আর যদি বড় তারও আনুগত্য করা ওয়াজীব নিয়মতান্ত্রিক যদি হয় কিন্তু বড় আমি যেটা রাষ্ট্রপ্রধান সে যদি জুলুম করে আর আপনি যদি জুলুমে শরিক থাকেন মন দিয়ে তাহলে তার জুলুমের গুন আপনিও শরিক নাহুল্লাহ কথা বুঝে আপনি বললেন হ্যাঁ ঠিকই করেছে অথচ আপনি জানেন এটা হচ্ছে জুলুম তাহলে আপনি জুলুমে সে গেলেন খবরটা করবেন না বুঝে শুনে চলবেন আমরা মুসলমান না না আমি আমার যেটা করছি এটি করবো এটা একটা কথা হলো যাবে কোথায় নামে হচ্ছে অন্ধকার কেয়ামতের দিন অন্ধকার হয়ে দাঁড়াবে এক দুলুম অনেক গুলুম অনেক অন্ধকার যে কেউ কারো উপর জুলুম করবে আর তোমার সমর্থন থাকবে তাহলে তুমি জুলমের কেত্রে সমর্থক এই অবস্থায় তোমারও হাজর হবে কালকে আমার সাথে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমরা তো সাথে থাকতে চাই না ভালো লোকের সাথে থাকতে চাই যদি আমরা মজলুমের সাথে থাকতে চাই মজলুমের সাথে থাকার চেষ্টা করো যদি তৌফিক থাকে নাই তো কিছু বলো না অন্তর দিয়ে ঘৃণা করো কিন্তু আবার খুব খুশি জুলুম হচ্ছে আমি আমি আমার নিজের উপর হারাম করেছি আর এই জোলমকে তোমাদের ক্ষেত্রেও হারাম করেছি না। কারো ইজ্জত যেন হানি না করি শুধু রাগ করলে হয় না একজন ইজ্জতলা মানুষ তাকে দিলেন থাপ্পর একটা আপনি হ্যাঁ আমি কম নাকি দিয়েছি কি বলেন কাল কেয়ামতের দিন রব আলমী আপনার থেকে এর প্রতিশোধ নেবে যদি আর না হয় এইসব ধরেছে তাই তুমি হ্যাঁ একে এরকম দিয়েছে আজকে ঠিক করে দিয়েছে হ্যাঁ তাহলে তুমি ছোট জালিম তুমিও কম না যদি এক থাপ্পড় দাও ও কিছু বললো না কে দিন ও তোমাকে কোটি কোটি অসংখ্য অগণিত মানুষের সামনে তোমাকে থাপ্পড় দেবে তখন বুঝবে তুমি জুলমের প্রতিকার কাকে বলে সবাই বলিনেফাজ করুন আচ্ছা আসেন আল্লাহ রসুন যুদ্ধের জন্য পাঠিয়েছেন সেনাবাহিনী যুদ্ধের জন্য জেহাদের জন্য পাঠিয়েছেন কাজেরদের বিরুদ্ধে জালিমদের বিরুদ্ধে পাঠিয়েছেন আর সবচেয়ে বড় জালিমকে যে মুশ্রিক যে কাজের যে নাস্তিক যে মুল হেদ যে আল্লাহ কর্তবাদ মানে না সে হচ্ছে আমির নিয়োগ দিলেন আল্লাহ রসুন সোল্লা ইসলাম এবারে আমির সাহেব তিনি লোকজনকে নিয়ে সলাৎ আদায় করেন আমির হবেন যিনি তিনি ইমামতি করেন আর আমাদের আমির কি বলেন হিমামতি করতে পারবেন আমির বলতে বুঝছেন তো বড় আমির যেটা হিমামতি করতে পারবে যদি বলে সুরা বলেন তবুও হবে হবে না আচ্ছা আসি ভালো করে বুঝো আর বর্তমান আমির ওনা সাবেক আমির ও ঠিক বর্তমান আমির না আর সাবেক আমিরও না কে হয়তো বলতে পারে তাইলে হয়তো উনি ওকে সমর্থন দিয়েছেন আমি এক্ষেত্রে উভয়কে সমর্থন দিই না যেহেতু বলেছেন আল্লাহ নবী বলেনি যা যেসব গজব হয়েছে প্রথমে যখন ঐটা বসলো তখন আল্লাহর পক্ষে গজব নাজিল হয়েছে বর্তমানে তো আপনার গজব দেখছেন কি অবস্থা আল্লাহ তুমি আমাদের হেফাজত আমাদের দেশের হেফাজত করো মুসলমানদের হেফাজত করো ইমান আমলের হেফাজত করো বুঝত শুধু তুমি নমাজ পড়লে হবে না যদি তোমার আকিদা ঠিক না হয় ঠিক আছে সর্বনিম্ন স্তরে আর এদের অন্যতম হচ্ছে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুন যে বাহ্যিক ছিল মুসলমান কিন্তু কথা বললে হবে আমি একদম সাধারণ সেন্সে এখন কথা বলছি কারোর সাথে আমার সম্পর্ক নাই আমার সম্পর্ক মনে করেন এখন আপনাদের সাথে মনে করেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে আপনাদের সম্পর্ক কার সাথে আল্লাহ আল্লাহ সাথে সবাই ইনাই আমি কোথাও বলছি আমি কোন দলের বুকে বলতে চাই না বাইরেও বলতে চাই না ভিতরেও বলতে চাই না কিন্তু যে কথা বললাম যদি সত্য হয় কেন মানবেন না আমার নবী কি বলে যাননি ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতি কোন নারীর হাতে ক্ষমতা হস্তান্তর করলো এটা কি নবীর প্রমান না আমার প্রমান বহারই বের করে দেবো তুমি এবারে বলো না না বাস্তবায়িত হচ্ছে কিন্তু আমরা আল্লাহর রহমান থেকে নিরাস রব আছেন রহমান রহিম রয়েছেন ইনশা আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর আল্লাহ রহম করবেন আবার হয়তো মার খাওয়ার পরে ইসলামের পতাকা আবার জীবিত হবে আবার উঠবে হবে মার খেলে আপনি না না না আপনি জানেন না কত বছর শত শত বৎসর ব্রিটিশ প্রশাসন ছিল ভারত উপমহাদেশে কিন্তু ওখানকার সফল সমস্ত মুসলমান কি বেদিন হয়ে গিয়েছিল বলেন তো আপনারা মুসলমান তো ছিল এরকম যদি নাস্তিক ভারতে বর্তমানে পাকিস্তান আর ভারত দ্বিখিত হওয়ার পরে পাকিস্তান হলো মুসলিম রাষ্ট্র আর ভারত রয়ে গেল তার ওই রাষ্ট্র ও মুসলিম বলবো না ওই রাষ্ট্র তাই না ওই রাষ্ট্র আর চেবারে নাম দিয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু কাজ আছে কি গণতন্ত্রের যদি গণতন্ত্রের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কাজ থাকতো তাহলে বাবরি বাস্তুত্ব তারা ধ্বংস করতে পারতো না ঐতিহাসিক একটা মুসলিম যদি ওই জায়গায় গণতান্ত্রিক গণতন্ত্র সঠিক গণতন্ত্র থাকত তাহলে বর্তমানে ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানরা নির্যাতিত অবস্থায় রয়েছেন স্বাধীনতা কোথায় কোথায় তোমাদের কথিত গণতন্ত্র আচ্ছা যাই হোক এ তো মুসলমানরা রয়েছেন আছেন না কত ভারো বড় মুসলমান রয়েছেন কত আলিমা রয়েছেন মোহাদিদ্দিন রয়েছেন আমি জানি বেশ কয়েক বছর পূর্বে কত বছর পূর্বে মনে হয় বিশ বছর আগে বললো হয় না আমার ফুল শনটা স্মরণ নয় আমি হজে গেছি রাশিয়ার এক আলিমের সাথে আমার সাক্ষাৎ হলো ওই সময় তো আমি ছুটেছিলাম বুঝতে পারছেন তো কত বছর আগের কথা বললাম এখন কোন জায়গায় পাব আমি বললাম মাক্তাবা আশপাশেই আছে কি করবেন তিনি বললেন আমি কিছু কিতাব কিনতে চাই তারপরে কথাবার্তা বললেন এই প্রথম আচ্ছা আমি বললাম এত বছর ওখানে মুসলমানরা নিজেদের স্বাধীনতা স্বাধীনতা অনুসারে তারা চলতে পারেনি এত মুসলমানরা বলেন আর এই মোতাবেক এখনো চালু আছে রাশিয়া সুবাহ আর তিনি হচ্ছেন একজন মহাদ্দেশ তিনি একজন মহাদ্দেশ রাশিয়া কারণ সাধারণ লোক না তিনি আমাকে বলেছেন কেউ চিনে সুবহান আরো বললেন আরো কয়েকজন আলিম কথা নিয়ে আমি সময় স্মরণ নেই কিন্তু আমার স্মরণ আছে ইবনে হাজারের কথা পর নিয়ে গেলাম লাইব্রেরিতে তিনি ওখানে আমি তাকে লাইব্রেরিয়ানকে সাথে তাকে পরিচয় করিয়ে দিলাম তারপরে উনি কথাবার্তা বলেন আসেননি ওই রাষ্ট্র বিশুদ্ধ ভাষায় ফসি হেলায় তিনি কথা বলেন আর ওই রাষ্ট্রে আপনারা জানেন বহারা সমরকান ঠিক না ওঠিক আল্লাহকে চয়ন করেছিলেন তাই সরকার আসলে যে ইসলাম সম্পর্ক মানুষের মনের সাথে আর মানুষ অনেক আছে এমনিতেই মুসলমান হয়ে যাচ্ছে তোমার নাস্তিক্যবাদ দেখে না এই ডান্ডি দেখে নয় তোমার এই বাদাম দেখে নয় তোমার পিস্তল দেখে নয় তোমার এই হাতিয়ার দেখে নয় মানুষেরা আল্লাহ করতে পারে আমার স্মরণ আছে শেখ ইমিন রহমতুল্লাহ আলী যখন উপস্থিত ছিলেন আমি তার দর্শক উপস্থিত ছিলাম এই জামিয়ায় এই মসজিদে বড় মসজিদে একজন আফ্রিকার নাম হচ্ছে বাবা ওই যে বাবা পেটিকানের অফিসে সে কাজ করতো পাদরি ছিল আর সে সাধারণ কাজ সে হচ্ছে পাদরি বাবা তিনি বললেন ওই জায়গায় তিনি বক্তব্য রেখেছেন ফ্রান্সি ভাষায় আর তার অনুবাদ করে দিয়েছেন দেখলাম আমার এক সাথীর কাছে একটা গ্রন্থ রয়েছে একটা বুক ওই সাথীটা সে নাদি না দেখিয়ে একা একা লুকি লুকিয়ে পড়ছে ওই গ্রন্থটি আমি তাকে বললাম এটা কি সে আমাকে দেখাতে চায় না আমি তাকে বললাম আমি একটু দেখতে চাই ওটা কি উনি নিয়ে গেলেন নিয়ে তাকে বললেন তুমি আমাকে এই গ্রন্থটি তিন দিনের জন্য ধার দো বারো ইংলিশে বারো বলে না বারো আমাকে দিয়ে দো তিনি তার কাছ থেকে তিনের জন্য নিয়ে আসলেন আবার কবি করেছেন বলছেন আমি কোরআনের দ্বিতীয় চ্যাপ্টার ওই একদম তো শুরুতেই ওখানে দেখলাম সুরায় বাকার শুরুতেই দেখলাম ওখানে রয়েছে ওল্লি ইলেইকা উনজিলা পূর্বে নাজিল হয়েছে সুবাহ আপনি তো জাহির কিছু বুঝেন না ও কিন্তু বিজ্ঞানী জ্ঞানী ব্যক্তি বিদ্যান মানুষ স্কলার সে এখানেই বল والله يؤمنون بما انزل اليك وما انزل من قبلك এখানে কি আটকে গেছে বল যে তাইলে তুমি মুসলমান আমরা তো দূর থেকে বলি মুসলমান ঠিক না এখন দেখি তারা তারা বলছে কোরআনের উপর ঈমানরা রাখে আর আমাদের যে বাইবেল আমাদের যে انجিলে মুকद्दাস কার উপর তারা ঈমান রাখে সুবহানাল্লাহ ব্যাপারটা বুঝতে পাচ্ছেন শুধু এমনিই পরে অনেক লম্বা কিচ্ছা তিনি বলেছেন ওই লম্বা কিচ্ছায় যাবো না তাহলে হেদায়তের মালিক আল্লাহ রব আলিন তুমি ডান্ডি মারবে আর উমুক লাগিয়ে দিবে তুমুক লাগ দিয়ে দিবে হবে না ইসলাম থাকবেই থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না আপনি যান ওই ফেটিকানে বলে দিলাম ওখানে চলে গেছে ইসলাম গেল ইসলাম যেখানে মুসলমান যাওয়া ওখানে চলে গেছে আমার জামর হয় এমন কোন জায়গা পাবেন না যেখানে মুসলমান নাই সুবহান হয়তো একজনই থাকতে পারে রাষ্ট্রে তো আছেই মনে হয় শহরে বাদ পড়বে না খুঁজে দেখুন আছি এই যে সৈন্যদল পাঠালেন তাদের রয়েছে আমির আমির তাদের কি নিয়ে সলাত পড়েন সলাত তো পড়েন শেষ মুহূর্তে যখন তারা ফিরে আসলেন জিজ্ঞেস করলেন আল্লাহ রসুন সাল্লাস্লামকে যে এই রূপটি সবসময় শুধু সুরে এখলাস করতু আল্লাহ আহাদ আল্লা পরিচয় রয়েছে এই জন্য আমি পড়ি তাহলে বললাম না মনের সম্পর্ক আল্লাহর পরিচয় আমি আল্লাহ আমার দয়াময় রবের যেহেতু পরিচয় রয়েছে এই জন্য আমি বারবার পড়ি এটা পড়ি আমার রবকে আমি চিনার জন্য সুবাহ বলছেন আমি পড়ি একে আমি ভালো পাই আল্লাহ রসুন সাল্লাহ ইসলাম বললেন আখবিরুহ ওকে জানিয়ে সে যেভাবে কি ভালোবাসে ওইভাবে আল্লাহ তাকে আল্লাহ রসুন তাকে বলেছেন তুমি যে এই সোরা কে পাঠ করো ভালোবাসো এই সুরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে গেছে তাহলে কি বুঝলেন চুরাতন ক্লাস আমরা পড়ব ইনশাল আর যাদের আগে বলেছি যাদের মধ্যে ত্রুটি রয়েছে অর্থাৎ পড়া শুদ্ধ হচ্ছে না আপনারা বুঝেন যেখানে টান নাই টান দিলেন ঠিক না যেখানে টান আছে টান দিলেন না অথবা আক্ষরিক উচ্চারণ ঠিক না হাকে বললেন হ্যাঁ কাপকে বললেন কুল আল্লাহ বলছে কুল আপনি বললেন কুল তো কি হয়ে যাবে বলেন তো কুলমানি বলো আর কুলমানি খাও পার্থ উচ্চারণ হবে আপনি তা বলতে পারবেন তা বলতে পারবেন না সা শিখতে পারবেন সাথে অনেকে বলেন না তা তেমন অসুবিধা নেই আপনি আকরিক উচ্চারণ দেখে বাংলায় লিখে দেখে সা শিখতে পারবেন আচ্ছা জিম জায় আছে কিনা কিন্তু আমি যখন পড়াই দেখি বেশিরভাগ মানুষ আপনি সাদ শিখতে পারবেন আল্লাহ এটা যে মুখ ভরে যে করতে হয় শুধু আকরিক উচ্চারণ দিকে আল্লাহ বলবেন হবে আল্লাহ তাহলে উস্তাদ লাগবে কিনা যতদিন মুসলমান থাকবে মাদ্রাসা থাকবে যতদিন মুসলমান থাকবে মসজিদ থাকবে ইনশা আল্লাহ মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেয়ার ক্ষমতা কারণেই আল্লাহ ছাড়া আল্লাহ জিন্দা রাখবে তাহলে মসজিদের সাথে সম্পর্ক কিসের মাদ্রাসা সম্পর্ক কিনা যদি মাদ্রাসা না থাকে তাহলে আল্লাহর কালাম শিখবে কোথায় মাদ্রাসা যদি না থাকে হাদিজ শিখবে কোন কোথায় যদি মাদ্রাসা না থাকবে শিখবে কোথায় এই মাদ্রাসা বন্ধ করে দেয়া যাবে না মুসলমান রাষ্ট্রে এরকম হবে আপনারা হয়তো অনেকেই জানেন জানেন কিনা খবরদার কেউ হক গোপন করোনা একদিন তোমাকে মরতে হবে যদি আমার এখানে কেউ থাকে আমার আলোচনা শুনছে কোরআন এবং সুন্নাকি সামনে কথা বলছি মাদ্রাসা যদি না থাকতো আমি নিখতে পারতাম এই দুর্যোগ মুহূর্তে আমাদের সকলকে মুসলমান হিসেবে আমরা যদি মুসলমান থেকে আল্লাহর দিকে রুজু করব। কারো উপর বিপদ দেখে হাততালি দিবেন না কারণ ইসলামকে রেখে যদি বিপদ আসে তাহলে এটা গোটা ইসলামকে নিয়ে বিপদাস্ট্র ব্যক্তিগত কারণে নয় এই জিনিসটা বুঝা দরকার না আমার দল না আমার দোল না ওই না তোমার দোল কি করবে। আপনি যখন কবরে যাবেন আপনাকে বলা হবে মার মর রবুক ওমা দিনুক অমানুক তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটি প্রশ্ন করা হবে না তখন কি বলা হবে না তুমি জামাত ইসলামী তোমার আমির কে কথা বললাম হেফাজ ইসলাম বলা হবে আমির কে আহিস তোমার আমির কে আনে আমির গুন্ডা আর বড় আমির গুন্ডা আচ্ছা আরো কত দল আছে বলা হবে তখন বলা হবে তোমার রব কে ঠিক না তোমার দিন কি আর তারপরে তোমার নবীকে বলেন তাহলে যারাই ইসলাম যাদের মধ্যে ইসলাম রয়েছে যারাই মুসলমান যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবে তখন আর দলাদলি নাই সবাই ইসলামের ছায়াপথে চলে আসবে আচ্ছা এ রায় আপনারা এ মত একমত পোষণ করেন এর মধ্যে কোন সন্দেহ আছে নাকি আমার যেমন কেউ সন্দেহ করবে না যদি ইসলাম থাকে তার মধ্যে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন হাদিস আপনারা শুনেছেন আর প্রাসিক যা বলেছি তাও বলেছি কোরআন এবং হাদিস কে সামনে রেখেই বলবো আউট কিছু বলিনি ইনশাল সুরাতুল ইফলাসের তফসিল আগামী সপ্তাহে ইনশাল্লাহ সময় হয়ে গেছে আল্লাহ দেখো আমাদের মা বাবা আমাদের ভাই মামনকে সবাই ছেন তার আম্মা গতকালকে মারা গেছেন আল্লাহ তাকে জন্নাতুল ফিরদৌস নসিব করুন আরও যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করা উচিত আল্লাহ তাদেরকে মাফ করুন গুনা হাত আল্লাহ মাফ করুন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন তাদের সকলের পরিবার পরিজনকে বাংলাদেশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হিফাজত করো ইসলাম মুসলমানদের হেফাজত করো যারা বুঝে না হয়তো বুঝছে না আল্লাহ আল্লাহ উদিন হদায়ত দো আল্লাহ উদারকে হদায়ত হদায়তিনা